মানবতা সমাধান <tallahu> আল্লাহামুম ওবরাক পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে জীবনের রং অনুষ্ঠানে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন জীবনের রং অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল যে আল্লাহ আমাদের জীবনে যতগুলো রঙ এবং বর্ণ সৃষ্টি করেছেন সবগুলো রং এবং বর্ণ এবং বিভিন্ন বর্ণীল অনুভূতিগুলোকে বিশ্লেষণ করা এবং সেগুলোকে পরিচর্যা করা যাতে করে তার পবিত্রতা বোধ আমাদের মধ্যে বজায় থাকে এবং সেগুলোর মধ্যে যেগুলো নোংরা এবং ময়লা আছে সেগুলো থেকে আমাদের জীবনকে আমরা পরিচ্ছন্ন করতে পারি আকাশের রংধনুর মতো আমাদের জীবনের রং ধনুটাও যেন উজ্জ্বল হয় আনন্দদায়ক হয় সুন্দর হয় পরিস্ফুটিত হয় সেই চিন্তা থেকেই জীবনের রং ধনু প্রক্রাম আমরা আলোচনা করেছি ভালোবাসা নিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ রং আমরা আলোচনা করেছি ঘৃণা নিয়ে আজকে আমরা আলোচনা করব আরেকটি রং মানুষের ভিন্ন আরেকটি রূপ সেটা হল রাগ ক্রোধ ক্ষোভ মানুষ স্বাভাবিকভাবে বিভিন্ন কারণে রাগ করে রাগী হয় ক্রুদ্ধ হয় ক্ষুব্ধ হয় এই ব্যাপারে আমাদেরকে ইসলামের শিক্ষা কি। কী দে যে কিভাবে আমাদের রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অথবা কতটুকু রাগ করা যাবে আর কতটুকু রাগ করা যাবে রাগেরও দুটি দিক আছে রাগের একটি দিক হল ভালো রাগ করা উচিত আরেকটি দিক হচ্ছে রাগ করা উচিত নয় অনুচিত রাগ যেগুলো অপ্রয়োজনীয় রাগ সেই রাগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং মানুষ যখন রাগ করে এটা মানুষের জন্য অনেক অনেক ক্ষতি বয়ে আনে প্রথমত তার শরীরের জন্য বিশাল এক ক্ষতি মানুষ রাগ করলে মানুষের ব্লাড প্রেশার খুব হাই হয়ে যায় আর রক্ত চলাচল যখন খুব বেশি বেড়ে যায় এটা হার্টকে আঘাত করতে পারে স্ট্রোক করার সম্ভাবনা থাকে নানা রকম অসুবিধার সৃষ্টি হয় এজন্য জন্য ডাক্তাররা বলে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তিনি যেন দুশ্চিন্তা মুক্ত থাকে রাগ হয় এমন কোন কাজ বা কথা যেন তার সামনে বলা না হয় এরকম ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন কারণ রাগটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এই রাগের কারণে শরীরের যেমন ক্ষতি হয় নৈতিকতার ক্ষতি হয় মানুষ অনেক খারাপ কথা বলতে পারে মানুষের মুখ দিয়ে খারাপ কুফরি কথা বেরিয়ে যায় মানুষের মুখ দিয়ে নৈতিকতা বিবর্জিত কথা বেরিয়ে যায় মানুষের মুখ দিয়ে গালাগাল বের হয়ে যায় একজন মানুষ যখন রেগে যায় রাগার কারণে তার ব্যক্তিত্বতা ছোট হয়ে যায় খাটো হয়ে যায় এসব কারণে রাগটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রেগে যাওয়ার কারণে মানুষ অনেক অদ্ভুত কাজ করে ফেলতে পারে যেমন রেগে গিয়ে মানুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় যেই স্ত্রীর সাথে সে বিশ ত্রিশ পঞ্চাশ বছর সংসার করেছে এক রাগের কারণে তালাক দিয়ে সম্পর্কটাকে শেষ করে দিয়েছে অথবা রাগের কারণে অনেক বছরের বন্ধু তার বন্ধুত্বকে এক কথা দিয়ে সে তসনস করে দিয়েছে কাজে রাগটি এমন একটি জিনিস যেটা বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে রাগটি এমন একটা জিনিস যেটা পারিবারিক সম্পর্ক নষ্ট করে দিতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ককে ধুলিস করে দিতে পারে এই জন্য রাগের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে মানুষ যখন রাগ করে রাগের সময়টুকু হচ্ছে খুব ক্রুশাল মোমেন্ট ভয়াবহ সময় এবং যে কোনো বড় বড়ো যত অপরাধগুলো মানুষ করে ফেলে বিদ যে কাজগুলো মানুষ করে ফেলে এটা মাত্র টোয়েন্টি সেকেন্ডের ভিতরে করে ফেলে টোয়েন্টি সেকেন্ড এর ভিতরে বড় ধরনের হৈহুল্ল সৃষ্টি করে ফেলে ওই টোয়েন্টি সেকেন্ডটা যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারে ওই সময়টাকে রেগে গেলে ওই টোয়েন্টি সেকেন্ডটা যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারে তাহলে তার অনিষ্ট এবং অপকারিকতা অনেক কমে যায় এজন্য আমরা দেখি যে রাগ যখন আসে সেটাকে নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি আছে যেমন আমরা জামা কিতাবের মধ্যে একটি দেখেছি কারণ সাথে সাথে যদি আপনি নিজে চুপ হয়ে যেতে পারেন টোয়েন্টি সেকেন্ড পার হয়ে গেলে আর অসুবিধা কম হবে এজন্য রাগ হওয়ার সাথে সাথে টোয়েন্টি সেকেন্ড আপনি চুপ করে শুধু টোয়েন্টি সেকেন্ড চুপ থাকার জন্য আল্লা নবী বলেছেন কারণ তখন চুপ হয়ে গেলে আর খারাপ কথা মুখ দিয়ে বের হবে না অন্যায় কথামুখ দিয়ে বের হবে না খারাপ গালাগাল যদি বের হয় এটা আল্লা নবীর ভাষায় একজন ইমানদার ব্যক্তি যখন গালি দেয় তখন সে ফাঁসেক হয়ে যায় তাহলে এক নম্বর হলো যে চুপ থাকা রাগ এসে গেলে আমরা চুপ মেরে যাব চুপ করে থাকবো দ্বিতীয়বার একটি পরামর্শ দেওয়া হয়েছে অভিজ্ঞতা থেকে টানা ফুসুন আমি গভীর শ্বাস নেওয়া একজন মানুষ যখন খুব গভীর শ্বাস নেই তখন কি হয় যে তার রক্তগুলো আবার যে রক্তগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেগুলো আবার মাথার মধ্যে যায় তখন তার রাগটা ধীরে ধীরে হালকা হয় এই জন্য দীর্ঘশ্বাস নেওয়া দীর্ঘশ্বাস নেওয়ার মাধ্যমে সে দেখাবে তার রক্তগুলো চলা গতিটা আবার স্বাভাবিক হয়ে উঠবে এবং যখন রক্ত চলা স্বাভাবিক হয়ে যাবে তখন রাগটা ঠান্ডা হয়ে যাবে তৃতীয় নম্বর হলো কেউ যদি রাগ করে আল্লা নবীর একটা হাদিস আছে কারণ অন্য হাদিসে ব্যাখ্যা করা হয়েছে আল গদিন রাগটি আসে শয়তানের পক্ষ থেকে রাগটি আসে শয়তানের পক্ষ থেকে শয়তান আগুন দিয়ে তৈরি এজন্য আগুনকে নিবানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওদৌ এবং আল্লাহর কাছে পানা চাওয়া আওয়াহিম এরপর আমরা আর কি করবো নিজের সাথে একটু কথা বলার চেষ্টা করব নিজের সাথে কথা বলবো যে আমি যে রাগ করলাম অতটুকু ঠিক হচ্ছে এই রকম চিন্তা করতে থাকবো নিজেকে কারণ বাংলা ভাষা একটা কথা বলে রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন রাগলে মানুষ হেরে যায় সামনে যেতে পারে না তাহলে আপনি রেগে গেলে লজ্জা হাসবে এই কারণে নিজেকে বুঝানোর জন্য চেষ্টা করতে হবে প্রচন্ড রাগ অবস্থায় আমি যদি আরেক রুমে চলে যাই অন্য জায়গায় চলে যাই তাহলে এর মাধ্যমে আর অবস্থান কেউ পরিবর্তন করা যেমন একটি হাদিস আমরা দেখি হজরত আবু জরি আল্লাহআ বর্ণিত এই হাদিসটিতে আল্লাহ নবী উল্লেখ করেছেন জিনিস কেউ যদি দাঁড়ানো অবস্থায় কারো যদি রাগ এসে যায় তার বসে যাওয়া উচিত ফাইন জেহাবা আনিল ও ইল্লা ফালিয়া যদি দাঁড়ানো থেকে সে বসে যাওয়ার পরে রাগ চলে যায় তো ভালো যদি রাগ না চলে যায় তাহলে তার শুয়ে যাওয়া উচিত তাহলে এই হাদিসটিও আমাদেরকে ইঙ্গিত দান করে যে দাঁড়ানো বা বসা অর্থাৎ অবস্থানকে পরিবর্তন করা অবস্থানকে পরিবর্তন করার কারণে রাগটা কমে যায় আর রাগ যখন কমে যায় তখন রাগের প্রতিক্রিয়াটাও কমে যাবে এই জন্য এই প্রক্রিয়াগুলোতে আমরা চিন্তা করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কোরআন এবং হাদিসে আল্লাহনবীর রাগ সম্পর্কে যত কথা বলেছেন সেগুলোকে চিন্তা করার চেষ্টা কর ওগুলো যদি আমার সামনে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে যায় তাহলে রাগটাও আমার শিথিল হবে এবং রাগের যে প্রতিক্রিয়া ওইটা তেমন বেশি প্রচন্ড হবে না যেমন আল্লাহ তালা কোরআনে কী বলেছেন সেটাকে আমরা স্মরণ করতে পারি আল্লাহ তালা বলছেন কোন আনেক রিমের মধ্যে ভালো মানুষ যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন মর্যাদা দেবেন তাদের একটা চরিত্র এই আয়াতের মধ্যে যখন তারা রেগে যায় তখন তারা রাগের কারণে উল্টো পাল্টা কোনো প্রতিক্রিয়া করে না বরং তারা ক্ষমা করে আল্লাহ তালা মু যারা ভালো মানুষ তাদের পরিচয় এইভাবে দিয়েছেন মুত্তা যারা আবার যখন তাদের অসচ্ছল অবস্থা তখনও তাদের সাধ্য অনুযায়ী করে বন্ধ করে দেয়া আর মানুষকে ক্ষমা করে দেয় राग के नियंत्रण करते मानस के क्षमा करते राग जो आसात मन कर चेष्टा कर सम्भव हल्ले आयत आयत गर्भि मुगस्त करब एजेके श्रो ये आयत ग रिपीट करब रागान्वित अवस्था तक राग के नियंत्रण कर অন্যদেরকে ক্ষমা করাটা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আল্লাহতাল আরো বলছেন যে ব্যক্তি ক্ষমা করতে পারবে এবং অন্যকে সংশোধন করতে পারবে তার বিনিময় আল্লাহরের কাছে তার বিনিময় আল্লাহরই কাছে সে পাবে তাহলে যে অন্যকে ক্ষমা করতে পারে রাগের অবস্থায় আল্লাহর কাছে সে বিশাল এক বিনিময় পাবে আল্লাহ এটা সুরা সুরা ৪০ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমরা আরো আলোচনা করব রাগের ব্যাপারে আল্লাহ আরো কি বলেছেন अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल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 ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের কি। কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ संक्षिप्त बितर पर स्वागतना जीवन रंग प्रोग्राम आलोचना कर যে রাগ এটো একটা রং আল্লাহ সৃষ্টি করেছেন এটার কল্যাণ আছে অকল্যাণ আছে তবে এই রাগের অনেক অনেক অকল্যাণগুলো আছে সেটা আমরা তুলে ধরেছি রাগের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে আমরা খারাপ গালাগাল মুগ দিয়ে ব্যবহার করি যেটা আমাদেরকে সীমা লঙ্ঘন পর্যায়ে নিয়ে যায় রাগের কারণে পরিবারে অশান্তি নেমে আসে এবং রাগের কারণে আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় খুন হয় এবং আরও ভয়ানক অনেক কাজ মানুষ করে মানুষ একজন একজনের উপর চড়াও হয় মানুষ একজন একজনকে আক্রমণ করে এমনকি হত্যা পর্যন্ত করে মানুষ রাগের কারণে এবং আমরা এটাও বলেছি যে রাগটির আসার সাথে সাথে টোয়েন্টি এই টাইমটি হলো ভেরি ক্রোশাল টাইম এই গুরুত্বপূর্ণ সময়টা যদি পার করা যায় তাহলে রাগের যে প্রতিক্রিয়া সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই টোয়েন্টি সেকেন্ডকে কীভাবে পার করা যায় এই ব্যাপারে আমরা কিছু পরামর্শ দিয়েছি পরামর্শের মধ্যে আমরা এটাও বলেছি যে কোরআনে আল্লাহ তালা রাগ নিয়ন্ত্রণে যেসব গুণগান গুলো বর্ণনা করেছেন সেটাকে আমাদেরকে স্মরণ করতে হবে কোরআনে করিমে আল্লাহ যে আয়াত গুলো বলছেন কয়েকটি আয়াত আমরা ইতিমধ্যে বলেছি আল্লাহ বলছেন যে খারাপ কেউ কিছু করলে তোমার রাগ এসে যেতে পারে তখন খারাপের বিপরীতে তুমি যদি ভালো করো এই ভালোটা আর খারাপটা কখনো সমান হবে না আমি তো অবদ্র হতে পারি না আমি কেন তাকে গালি দেব তাহলে তো আমি এবং সে সমান হয়ে যাব। আমি তো উপরে থাকতে হবে আল্লাহ বলছেন তুমি জবাব দাও কিভাবে খারাপ দিয়ে নয় সে খারাপ বলেছে আমি আরও খারাপ বলবো সেটা নয় সে খারাপ বলেছে তুমি আরো আরও অনেক ভালো বলে তাকে জবাব দাও এবং এটার উপকারিতা হল তুমি যখন তাকে অনেক অনেক ভালো বলবে খারাপের বিপরীতে সে তখন তোমার বন্ধু হয়ে যাবে তবে এটা খুব কঠিন কাজ এটা ধৈর্যের কাজ এটা সবরের কাজ এটা ভাগ্যবান ব্যক্তিদের পক্ষে সম্ভব নিশ্চয়ই আমরা সবাই ভাগ্যবান ব্যক্তি হতে চাই রাগের মাথায় যদি আমরা নিজেদের হুঁ সারিয়ে ফেলি রাগের মাথায় আমরা যদি বিভিন্ন কর্মকাণ্ড করে ফেলি তাহলে তো আমরা ভাগ্যবান ব্যক্তি হলাম না সৌভাগ্যবান ব্যক্তি হতে হলে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগের মাথায় সুন্দর আচরণ মানুষ সাথে করতে হবে মনে রাখতে হবে এটাই আমাকে উঁচুতে নিয়ে যাবে আমি সাধারণ মানুষ থাকবো না আমি উঁচু শ্রেণীর মানুষ হব ভালো কাজ তো মানুষ করে ভালো ব্যবহার তো সবসময় করে কিন্তু সবসময় করা আর রাগের মুহূর্তে করা এক নয় রাগের মুহূর্তে শুধুমাত্র অনেক উপরের লেভেলের মানুষরাই ভালো আচরণ করতে পারে যখন আপনি বেশি ক্ষুব্ধ রাগান্বিত সেই অবস্থায় প্রতিশোধ দেবেন না সে অবস্থায় কোনো খারাপ কাজ করবেন না কথা বলবেন না চুপ থাকবেন একইভাবে আল্লাহ তালা এই যে আয়াতটি এটা সুরা আয়াত আমরা তোমরা ক্ষমা করো এবং তাদেরকে দয়ার আচরণ করো ইন মহাসীন যারা ভালো মানুষ তাদের জন্য এরকম বিনময় আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ছায়া স্মৃতি দল জান্নাত আল্লাহ চমৎকার বলেছেন ফল ফ্রুট গাছপালা ছায়া সবুজ জান্নাত আমি রেডি করে রেখেছি খুলু অবু হানি আন মনে তৃপ্তির সাথে তোমরা এখন খাও বিচরণ কর। উপভোগ সুরা আল ইমরানের আয়াতটি থেকে বুঝলাম রাগকে যারা নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করতে পারবে তাদেরকেই মহসিন বলা হয়েছে মহসিন হওয়ার অন্যতম একটি মাপকাঠি এবং গুণ হলো যে তারা মানুষকে মাপ করতে পারে ক্ষমা করতে পারে এবং নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ নবী ও রাগকে নিয়ন্ত্রণ করার জন্য করে তুমি বড় বাহাদুর এবং মারামারি করে তুমি বড় বাহাদুর হতে চাও তুমি কি খুবই শক্তিশালী এটা প্রমাণ করতে চাও না না না এটা ভুল আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি যখন কোন আমি মনে করেন না সে বড় শক্তিশালী বাহাদুর আল্লাহ নবী সেটা মনে করেন না বরং শক্তিশালী ব্যক্তি হল ও ইন্মি রাগের অবস্থায় প্রচণ্ড রাগের অবস্থায় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মেপে মেপে কথা বলতে পারে চুপ থাকতে পারে আরেকজনের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে পারে ইত্যাদি ইত্যাদি যে আপত্তিকর কর্মকাণ্ড এবং কথা থেকে বিরত থাকতে পারবে সেই মূলত অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আমরা দেখি ময়দানে কাউকে কুস্তি দিয়ে ফেলানো তো অনেক কঠিন ব্যাপার কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে সুপ্রিয় দর্শক রাগ আল্লাহর সৃষ্টে আরেকটি রং আমাদের জীবনে তবে সেই রাগটি নিয়ন্ত্রিত হতে হবে সেই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই রাগের প্রতিক্রিয়াটি হতে হবে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া পরিশীলিত প্রতিক্রিয়া নতুবা সেই রাগটি আগুনের মতো ধাও করে আমার পরিবার সংসার বন্ধুবান্ধব বন্ধুত্ব রিলেশনশিপ সব কিছুকে জ্বালিয়ে ছারখার করে দেবে এমনকি আমার সুনাম নষ্ট করে দেবে আমাকে হারিয়ে দেবে রেগে গেলেন তো হেরে গেলেন আমি হেরে যাব আমার ব্যক্তিত্ব হয়ে ধুলিশ এই জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নবী অন্যান তার এতটুকু শক্তি ছিল সেই ইচ্ছা করলে রাগকে রাগের প্রতিক্রিয়া দেখাতে পারত। এরকম প্রভাব এরকম ক্ষমতা তার আছে তিনি অফিসের একজন বস তিনি রাগ করতে পারেন তার অধস্থ কর্মচারীদের উপর অথবা তিনি মালিক ব্যবসায়ের মালিক তার কাছে যারা অধীনে কাজ করে তাদের উপর খবরদারি করতে পারেন রাগ প্রকাশ করতে পারেন তাহলে প্রকাশ করার ক্ষমতা আছে তারপরেও রাগটিকে সে নিয়ন্ত্রণ করে ফেললো আলার দেখুন কি কি চমৎকার পুরস্কার কেমতের ময়দানে আল্লাহ সব মানুষের সামনে তাকে ডেকে আনবেন প্রত্যেকটি মানুষের অনেক মানুষ আমরা জানি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন মানুষ সবার সামনে আল্লাহ তাকে ডাকবেন তুমি গ্রহণ করতে চাও সেটাকে তুমি গ্রহণ করো তখন তাদের মধ্য থেকে যাকে সে চায় তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে এই হাদিসটি আবুদাউদ এবং তিরমিজের মধ্যে উদ্ধৃত হয়েছে তাহলে দেখব যে এখানে সে সবচেয়ে বড় কথা সম্মুখে তাকে তার এই গুণটির কারণে সে অনেক উঁচুতে যাবে গুণটি হলো এই যে রাগ প্রকাশ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে তিনি নিয়ন্ত্রণ করেছেন রাগ প্রকাশ করার ক্ষমতা থাকা সত্ত্বেও राग के नियंत्रण कर रेगे जा कत बार बार रेगे जा राग के नियंत्रण कर स्वटूक अर्जन करते मानु आज स्वबाजात ठंडा मस्तिष्क अब अनेबाबजात भावे गरम माथार ठंडार मस्तिष्कर मानुष हन कि गरम माथार हन राग के नियंत्रण करके जर राग बेस है तुजोग बसि राग के तरा नियंत्रण कर आल्ला मर्यादा पे चाहिए রাগকে নিয়ন্ত্রণ করা সহজ একটি উপায় হলো যখন প্রচন্ড রাগ আপনার এসে যাবে তখন এই আয়াতগুলো এই সুসংবাদগুলোর কথা আপনি মনে রাখবেন তাদের সেই মধ্যে আছে সবচেয়ে ভালো জিনিস যেটা মানুষ যে ঢোকটি মানুষ গিলে সেটি হলো রাগ রাগের সময় যখন সে ঢোক গিলে ফেলে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঢোক সে গিলল একজন লোকে সে আল্লাহ নবীকে বললো ইয়ারসুল্লাহ আমাকে একটু উপদেশ দিন তো আল্লাহ নবীকে বললেন লদম রাগ করো না আবার বললেন এটা কি উপদেশ আর একটা দেন তার মনের ভাব এমনই আবার আল্লা নী বললেন তিনবার বললেন কেন বারবার একই উপদেশ দিচ্ছেন কারণ রাগটা এমন জিনিস কারো কারো ক্ষেত্রে যে এই রাগ তার সব ভালো আমল নষ্ট করে দেয় এই রাগ তার সব সুনাম নষ্ট করে দেয় যেই সুনামটি জোগাড় করতে তার অনেক সময়ের দরকার ছিল এবং যেই আমলগুলো জোগাড় করতে তার অনেক সময় ব্যয়ীতে হয়েছে সেটাকে রাগ ক্ষণিকের মধ্যে নষ্ট করে এজন্য এই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাগ যদি আমাদের নিয়ন্ত্রিত হয় আমরা অনেক উঁচু মানুষ হব আমরা মহসিন হব আর মহসিনদের জন্য ছায়া সুশীতল জান্নাতাল্লা রেখেছেন ফল ফলাদি রেখেছেন আরাম এবং বিলাসিতা সব কিছু রেখেছেন ভালো মানুষ ততক্ষণ আমরা হতে পারবো না যতক্ষণ আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি যতক্ষণ আমরা অন্যকে ক্ষমা করতে না পারি আল্লাহ বলেন ক্ষমা করো মাফ করে দাও তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। সুপ্রিয় দর্শক আমরা এতটুকু আলোচনাতে বুঝলাম যে রাগের মতো যে রংটি আমাদের জীবনে আছে এই রঙটিকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে নতুবা এই রঙ আমাদের সকল অর্জনকে ম্লান করে দিতে পারে এই ব্যাপারে আমরা সতর্ক হব আশা করি এই আলোচনাটুকু আপনাদেরকে এই উপকারটুকু দেবে যে রাগের মুহূর্তে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন রাগের ব্রেককে কষে দাঁড়াতে পারবেন এবং অন্যকে ক্ষমা করতে পারবেন এবং বড় মর্যাদার অধিকারী আপনি হতে পারবেন আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিকটুকু দান করুন আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি এই আশা নিয়ে आगामी पर्व इनशाला देखा जीवन रंग धनु आलोचन अन्को रंग सम्पर्के आलोचना करते अल्लामुल्ला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 ডোনে জাকাত পাঠিয়ে দিন এবং বিজিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও কোড থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 001 32301 Euro account number 001 US dollar account number 001 32303 Takapatiya Madri email korun admin at the rate peace Peace tv Manavatar Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet?